জান্নাতের সরল পথে আসন বাংলায়। জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমাত আবেদন আজ রাত সাড়ে এগারো টায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আট টায় বাংলাদেশে পিস বাংলায় নেটওয়ার্ক দ সল্যুশন ফর হ্যুম্যানিটি আমরা যে সিরিজটা শুরু করেছি এটা হলো উইমেন ইসলাম ইসলামে নারী রমণীদের জীবন মেয়েদের জীবন কেমন সুন্দর করা যায় সুন্দর হবে ইসলাম কেমন দেখতে চায় এটা আমরা আলোচনা করার চেষ্টা করছি কোরআন এবং হাদিসে আমাদের কোন পথে গেলে দুনিয়ার জীবনে শান্তি পাওয়া যাবে এবং আখারাতের জীবনে মুক্তি পাওয়া যাবে কবরের জীবনে যখন ঘুমিয়ে থাকবো জান্নাতের সুবা সুবাদাসে ঘুমিয়ে থাকব। এরকম একটা পরিবেশে আমরা আলোচনা করে আমরা চেষ্টা করছি যে সিদ্ধান্ত গ্রহণ করার মুসলিম বিশ্বে হেজাবের বিরুদ্ধে যারা কথা বলেছে এবং দেশগুলোকে হেজাবের বিরুদ্ধে নিয়ে গেছে তাদের কি কি ক্ষতি হয়েছে তুরস্কে কামাল পাশা যখন ক্ষমতায় আসলো তখন মুসলিম মেয়েদেরকে পদ্মা একেবারে হারাম করে দিয়ে দিয়েছিল পর্দা করে কেউ অফিসে যেতে পারবে না স্কুলে যেতে পারবে না কলেজে যেতে পারবে না ইউনিভার্সিটি যেতে পারবে না এমনকি প্রফেসর হতে পারবে না একবার পর্দা দিয়ে কেউ বাজারেও যেতে পারবে না পার্সোনাল লাইফে পর্দা থাকবেই না এটা কামাল আতাতুর্কের কথা ছিল তিউনি সেশিয়া যেখানে বিপ্লব হলো সেখানে কোনো মহিলা যদি নিয়মিত পদ্মা করত তাহলে তাদেরকে ব্ল্যাকলিস্টে রাখা হতো জৈন এবনে আলী এই কাজটা করেছিল মোহাম্মদ আমান যিনি আফগানের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং সোভিয়েত রাশিয়া থেকে শক্তি নিয়ে উনি চেয়েছিলেন যে এটাকে সোশ্যালিস্ট কান্ট্রি বানাতে উনি প্রথমে আঘাত করেছিলেন পদ্মা ব্যবস্থার উপরে যদি কেউ ইউনিভার্সিটি পড়ে পদ্মা করা যাবে না এটা পদ্মা নিয়ে ইউনিভার্সিটি পড়তে পারবে না এটা উনি করেছেন আলবেনিয়া যেটা এখন অর্ধক দখল হয়ে গেছে তারপরে হলো অসভা যেটা এখনো যুদ্ধ সব সময় চলে বসনিয়া হার জিয়া এই সমস্ত জায়গাগুলোতে ইসলামী ইসলামী শক্তি বা ইসলাম মুসলমানদেরকে শেষ করার জন্য প্রথমে হাত দিয়েছে পদ্মা সিস্টেমের উপরে যখন মিশরে অনেক দিক দিয়ে চেষ্টা করে দেখলো যে আমরা কোনোভাবে সফল হচ্ছি না তখন কাসেম আমিন হুদা এই ধরনের কিছু মানুষদেরকে তারা ট্রেন আপ করে দিয়ে তাদের মুখ দিয়ে হিজাবের বিরুদ্ধে কথা বলিয়ে দিয়ে মিশরটাকে কোন অবস্থায় নিয়ে গেছে এটা আপনারা নিজেরাও জানেন এইভাবে আমাদের দেশে সারা দুনিয়ায় হিজাবের বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগে গেছে কিন্তু আপনারা জানেন যে তারা কিন্তু খ্রিস্টান যারা নান আছে তারা হিজাব করছে মাথায় কাপড় দিয়ে চলছে একবার গায়ে বড় গাউন দিচ্ছে এটা বিরুদ্ধে তারা কখনো কথা বলে না হিন্দু যে সমস্ত সন্ন্যাসিনী আছে তারাও যে সারা শরীর ডেকে ঢেকে রেখে চলতেছে এদের সম্পর্কে তারা কিছু বলে না ইহুদিদের যারা যে সমস্ত আঘাত করলে ইসলামকে ধ্বংস করা যায় তার মধ্যে একটা হলো নারী সমাজ এদেরকে ধ্বংস করলে এদের পেট বাচ্চা আসবে সে অর্ধ ধ্বংস হয়ে আসবে এবং এদের জেনারেশন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এই জন্য কিন্তু আসল জায়গায় হাত দিয়েছে আমরা চেষ্টা করি যে আমরা সবাই সচেতন হয়ে যাই যে না হিজাব পরে অফিসে যাওয়া যাবে দেখেন বেড়ে যাচ্ছে আইন করা ছাড়া হ্যাঁ হিজাব বন্ধ করা যায় বাংলাদেশেও একটা আইন হয়ে গেছে যে হেজাব পড়তে কারো বাধ্য করা যাবে না আমি আদালতের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না অ্যাটেম্প আমি যাচ্ছি না তবে একটা সুখের কথা হলো যে আদালতের যে বিচারক উনি বলেছেন যে বাংলাদেশে হিজাব বাধ্য করা যাবে না উনি এই কথা বলার পরে এটা বলেননি যে কেউ পর্দা করলে তাকে তার কাপড় খুলিয়ে ফেলতে হবে আবার এটাও বলেননি যে তাকে বাধ্য করতে হবে পর্দা খুলতে এর মানে হলো যদি কেউ ইচ্ছা করে পর্দা পরে আলহামদুলিল্লাহ কো এখানে কিচ্ছু বলতে পারবে না এই সমস্ত জিনিসগুলো এসে আমাদের সমস্যা হয়েছে কি আমাদের সমস্যা মারাত্মক সমস্যা হয়েছে আমরা আগে যে সমস্ত জিনিস শুনতাম না চরিত্রগুলো নিয়ে দেখেন এখন ইউটিউবে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা ধ্বংস করে ফেলতেছে আমরা পরিবার ধ্বংস করছে আমাদের ব্যক্তিগত সত্তাকে ধ্বংস করছে আমাদের বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে এবং তাদের এক পর্যায়ে তাদেরকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইসলাম আমাদের আমাদেরকে বাঁচাতে আসছে আল্লাহ মেয়েকে বাবা পুঁতে ফেলতেছে অথচ মেয়ে বাবার মুখে ধুলু লেগেছে ধুলুগুলো মানে ছড়াই দিচ্ছে তারপরও ওই মেয়েকে পুঁতে ফেললো যে মা যে বাবা সেই বাবা পরে যে মুসলমান সেই সমাজ থেকে আল্লাহ উদ্ধার করে নবী হয় ফিরে যাব অথবা টিকে থাকবো যারা জান্নাতের পথ থেকে একটু ড্রিয়েল হয়েছে এই আলোচনা মাধ্যমে ফিরে আসার চেষ্টা করব আর যারা আলহামদুলিল্লাহ আছে তারা এটাকে টিকে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ ইসলাম আমাদেরকে বলছে যে তোমরা যখন নান নানমাহরম কোনো মেয়ে তুমি যখন কোনো নান নানমাহরম কোনো পুরুষকে পাবে তোমরা হাতে হাত দেবে না গায়ে টাচ করবে না এগুলো এর কারণ কি কারণ হলো যে এগুলোর মাধ্যমে শয়তান খুব সুযোগ পায় শতান খুব সুযোগ পায় রসুল করিম সাল আলাই যখন তার কাছে যখন আয়াত নাজেল হলো যে যখন কোন মহিলা হিজরত করে আপনার কাছে আসে ফাম তাহ্ন তাদেরকে আপনি ইমেহান করেন পরীক্ষা করেন এবং তারা যখন বায় করতে চায় তাদেরকে বায় আহাত করেন আল্লাহ রসুল সাল্লাহ ছিল উনি যখন বায় করতেন পুরুষের হাতে হাত দিয়ে বায় করতেন বায় হাত মানে শপথ নেওয়া আল্লাহ রসুল হাত দিয়ে শপথ নেওয়া যে আমি কখনো খারাপ কাজ করবো না কুফরি কাজ করব না কোনো মেয়েকে আমি অ্যাকিউজ করব না দোষারোপ করব না জেনার বা অন্য কিছুর এই সমস্ত কয়েকটা বিষয় ছিল যেখানে ওষ নিতে হতো আল্লাহ রসুল সাল্লাহ আসালামের হাতে হাত রেখে কিছু মেয়ে যখন আসলো তারা হাতে হাত রাখতে চাইলেন আল্লাহ রসুল বললেন আমাদের এই শয়তানের সুযোগ দেওয়া যাবেন। না আমাদের আর সমস্যা হয়েছে বর্তমান বিশ্বে যেটা আমরা এখন অনেক সময় পারি না কিন্তু ইসলাম আমাদের বলে দিয়েছে তোমরা এটা মেনে চলবে সেটা হলো মাহারাম ছাড়া সফর করা আমাদের অনেক বোন ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে গ্রামের বাড়ি থেকে ইউনিভার্সিটিতে আসতে হয় অনেক বোন বিদেশে পড়াশুনো করে তাকে একা একা বিদেশে যেতে হয় অনেক বোন তাদের হাজব্যান্ড থাকে দেশে তিনি থাকেন বিদেশে অথবা হাজব্যান্ড থাকে বিদেশে তিনি থাকেন দেশে মাঝে মাঝে যাতায়াত করা লাগে তো এই ক্ষেত্রে আল্লাহ রসুল কিন্তু যে কথা বলেছেন যে তোমরা সফর করবে না এটা কিন্তু জেনারেল যে তোমরা সফর করবে না কারণ এটাতে অনেক অনিশ্চিত আছে দূরের সফর হলে আল্লাহ রসুলের এই নিয়মটা মেনে চললে কিন্তু সেখানে কল্যাণ রয়েছে আমার কাছে একদিন এক বোন প্রশ্ন করলেন যে ভাইয়া আমি কি করব আমার তো মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে একটা সেমিনারে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে আমি এখানে যেতে চাচ্ছি কার সাথে যাবে তো একজনের নাম বলল আমি তার সাথে যাব আমি বললাম তুমি যেও না তোমার বোনটা খুব মনে অনেক কষ্ট পেলো যে কেন আমি যাব না আমি এত বড় একটা সুযোগ পেয়েছি আমি বললাম যে ওখানে যে সেমিনারে তুমি বক্তৃতা দিলে যে ফায়দাটা ঠিক একই ফায় পাঠিয়ে দাও সবচেয়ে ভালো আমি জানি না আমার কথা বোনা কিন্তু তার একা একা অবিবাহিত মেয়ে একা একা এই ধরনের সফর করে কিন্তু হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ রুসুল্লা আমাদেরকে হারাম করেছে এটা করা যাবে না তবে যদি বাধ্য হয়ে যান যখন কোন জিনিস বাধ্য হয়ে যায় সেটার কিন্তু হুকুম আলাদা জেনারেলি আমরা এই রকম এখন ইচ্ছা করে যখন তখন মেয়ে একা একা যাচ্ছে এটা কিন্তু ঠিক না তবে যখন বাধ্য হয়েছেন সেটা জন্য আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু জেনারল ভাবে এই সফরটা করা যাবে না এটা বুখারি মুসলিমের একটা হাদিসে আল্লাহ রসুল সালিস বলেছেন কোন মুমিন মহিলা তুমি একা একা সফর করবে না মুসলিম মেয়ের পার্সোনাল লাইফে আর একটা জিনিস দরকার সেটা হলো যে আল্লাহর দেওয়া যে তাকদীর যেটা তার জীবনে ঘটতেছে সেই ব্যাপারে সেজন্য সন্তুষ্ট থাকে অনেক সময় আছে যে আল্লাহ কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যাদের নাম লও হে মাহফুজ লিখে রেখেছেন তাদের জীবনে কিন্তু এইসবগুলো পাওয়া যায় যে যারা ভাগ্যকে আল্লাহ যা কিছু দিয়েছেন সেই ভাগ্যকে তারা গ্রহণ করে নিয়েছে তাদের চোখের সামনে যা কিছু ঘটতেছে আল্লাহ তালা যখন তার জীবনে সুখ দিচ্ছে সুখ গ্রহণ করতেছে অসুখ হচ্ছে গ্রহণ করছে আল্লাহ রসুল সাল আলহাম একটা হাদিসে ব্যক্তি সত্তার কাজ দেখে আশ্চর্য হয়ে যেতে হয় তো আমরা ইনশাল্লাহ এটা একটা খুব সুন্দর হাদিস এই হাদিসটা আমরা এসোট্ট একটা ব্রেক নিয়ে এরপরে ইনশাল্লাহ আলোচনা করো ততক্ষণ আপনারা ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে তোমরা মানুষের সাথে ভাইকে সিহৎ করবে অন্যায় থেকে বারণ করবে মুমিনের কাজ আব্বাস একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে चलोर প্রচন্ড ঝরে জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায়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 बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती পরবর্তী বাংলা আমরা যারা আলাপ করতেছিলাম পার্সোনাল লাইফে ইসলাম আমাদেরকে কি দিচ্ছে কোন ভাবে আমাদেরকে টেনে নিয়ে জান্নাতে নিচ্ছে এবং জাহান সমস্ত দরদা আমাদের জন্য বন্ধ করে দিচ্ছে সেই কথাগুলো আমরা আলোচনা করতেছিলাম সেখানে আল্লাহ রসুল্লাহ খারাপ তাকে ধরে ফেলে সে সবর করে ফলাহু আজর সেখানে তার জন্য আজর রয়েছে ওয়াইন আসা বাহু তাকে যদি কোনো ভালো জিনিস পেয়ে যায় সে যদি কোন অ্যাচিভ করে দাওয়াত করে খাওয়ালাম আমি আমার আত্মীয় স্বজনকে আমি গিফট দিলাম যে আমি এই একটা অ্যাচিভ করেছে। এটা আল্লাহ তালা খুশি হন আবার যদি আমি দুঃখ পেয়েছে, তো আমি তখন সবর করলাম দোয়া চাইলাম মা বাবার কাছে বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে দোয়া চাইলাম আমি একটা বিপদে পড়েছি তোমরা ইসলাম গ্রহণ করছিলেন নাম করা কবি মানে কি তার কবিতা আমরা যারা আরবিক সাহিত্য নিয়ে পড়াশুনো করেছি তার কবিতা অনেকগুলো কবিতা বিশেষ করে তার ভাইকে নিয়ে একটা কবিতা আছে সাখারকে নিয়ে একটা কবিতা আছে যেটা একেবারে খুব নাম শ্রেষ্ঠ কবিতা তো কবর কবিতা গুলো পড়লে কোনোদিন চোখের পানি সালা থাকতে পারিনি ঠিক অনুরূপভাবে খানসার এই কবিতাগুলো যার ভাই হারানোর যে কান্না সেগুলো পড়লে সত্যি সত্যি চোখে পানি আসে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার জীবনটা কেমন ধরণে চেঞ্জ করলেন দেখেন তার চার ছেলে কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে চারজন ছেলে ছিল তার চারজনকে তিনি তৈরি যুদ্ধের জন্য আবি সেখানে সেনাপতি দেখো আমরা ইসলাম গ্রহণ করেছি তোমরাও ইসলাম গ্রহণ করেছো ইচ্ছা করে কেউ তোমাদেরকে বলিনি তোমরা জোর করে তোমরা ইসলাম গ্রহণ করো না তুমি ইচ্ছা করে ইসলাম গ্রহণ করেছো এবং তোমরা হিজরত করেছো মুখতারিন ইচ্ছা করে সিলেক্টেভলি তোমরা আজকে যদি আমরা এখান থেকে আমাদের আমাদের পারস্য শক্তিকে আমরা পরাজিত করে দিলাম আমাদের সেখানে ইসলামের পতাকা উড়িয়ে দিলাম আমি চাই তোমরা জন্য আমার কাছে ফিরে আসো হয় গাজী হয়ে জয়লাভ করে ভিক্টোরিয়াস হয়ে অথবা আমি তোমাদের শহীদ হিসেবে দেখতে চাই হলো যুদ্ধ শেষ হয়ে গেল অনেক এ শহীদ হলেন আমাদের ভিক্টোরি হলো আমরা করলাম কিন্তু চারজন ছেলের লাশ সামনে দেওয়া হলো। যিনি তার ভাইয়ের জন্য কানতে কানতে কবিতা লিখে লিখে আমাদেরকে কাদান তিনি একটা কথা বলেছিলেন সেদিন তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে এই যে এই যে চারজন শহীদের মা করেছো এই জন্য আমার জীবনে সবচেয়ে বেশি পাওনা হয়েছে আমি এর বিনিময়ে তোমার কাছে আমি রহমত চাই এই যে একটা উনার স্বামীর নাম আবদুল্লা জাহাস আবদুল্লা জাহাস উনি বহু যুদ্ধে করে উনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে উম্মে সালামা ঘরে বসে কান্না কাটা করছেন কষ্ট লাগছে তার আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম উমেসাল্লামার কাছে গেলেন এবং যে বললেন যে কি হয়েছে আপনার আপনি কাঁদছেন আমার স্বামী শহীদ হয়ে গেছে তো উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তাকে সবর দাও এবং তুমি তার যে বিপদ এসেছে তার বিপদের পরিবর্তে একটা আরো কল্যাণ দান করো মানে তার পরিবর্তন যা তার মানে ক্ষতি হয়েছে যেটা তার কাছ থেকে চলে গেছে তার চেয়ে কল্যাণকর কিছু দান করো এই দোয়াটা শুনে উনি বললেন যে আহারে আমার স্বামী তার চেয়ে আর ভালো কে হবে আমার জীবনে কে আসবে আমার তার চেয়ে ভালো এরপরে আল্লাহ তালার নির্দেশ পেয়ে আল্লাহ রসুল সাল্লাহাম উমের সাল্লামাকে বিয়ে করলেন এই কারণে যে উমে সাল্লামার অনেকগুলো সন্তান ছিল স্বামীও মারা গেছে তাদের দেখার কোনো লোক ছিল না তো উমে সাল্লামাকে দায় দায়িত্ব নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে করতে চাইলেন উমে সাল্লাম্মা এসে শুধু বললেন যে আমার তো খুব মেজাজ কড়া আছে আর অনেকগুলো সন্তান আছে তেগুলো আপনি কিভাবে করবেন আল্লাহ রসুল বলেন সন্তানগুলো আমার সন্তান হয়ে যাবে আর তোমার যে রাগটা গেছে আমি আল্লাহর কাছে করে দেব তোমার রাগ ঠিক হয়ে যাবে উনি এটা গ্রহণ করলেন এই যে দেখেন যে যখন বিপদ এসেছে তাকে মানে সহ্য করতে বলা হচ্ছে তিনি সহ্য গ্রহণ করতেছেন এটা সহ্যটা নিচ্ছেন এরপরে যে আল্লাহ তালা দোয়া দয়া হচ্ছে তিনি তার স্বামীর চেয়ে আরো ভালো মানুষের কাছে পৌঁছতে পেরেছেন এই যে তাকদির গ্রহণ করা আমাদের অনেক সময় হয়ে ওঠে না আমরা ভাবতে পারি না অনেক সময় ছেলে চলে যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে অনেক মাকে আমি বলতে শুনিছি যে আহারে আমার একটা ছেলে হলো না আমার একটা মেয়ে হলো না আমার এতগুলো ছেলে একটা যদি মেয়ে হতো এরকম ঠিক নয় আল্লাহ তালা যেটা তাকদির দিয়েছেন ওইটা একরা করা উচিত অনেককে বলতে শুনি যে আমার স্বামীটা এমন অবস্থা বোন আপনি খুব ভালো অবস্থায় আছেন না বাংলা একটা কবিতা বলে হয় যে নদীর এপার থাকে নিঃশ্বাস ছেড়ে দুনিয়ার মনে হয় সমস্ত সুখ ওপারে বিশ্বাস আমার রয়েছে না আপনার অনেকগুলো অপূর্ণতা থাকতে পারে। কিন্তু আছে আমি দুনিয়া যখনই কোনো দুঃখ শেয়ার করতে গেছি কোনো মানুষের সাথে যখন আমি বলতে গেছি যে আমার এই দুঃখটা আছে আমি তার কাছ থেকে আরো অন্তত দশটা দুঃখের কথা পেয়েছে। অর্থাৎ পৃথিবীতে দুঃখ নিয়েই পৃথিবীতে আছে আল্লাহ তালার এই তকদিরগুলোকে বিশ্বাস করা কিন্তু প্রত্যেক মেয়েদের জন্য উচিত বিয়ে করার পরে কদিন পরে এখন ডিভোর্সের রেট খুব বেড়ে গেছে বিশেষ করে ইউকেতে লন্ডনে আমাদের মহিলা সমাজে এখন দেখছি ডিভোর্সের রেট খুব বেড়ে গেছে তো জিজ্ঞেস করি যে আপনার ডিভোর্স দেন কেন সমস্যাটা কি না আই ডোন লাইক হিম মেয়েরা বলে যে আই ডো্ট লাইক হিম ওয়াই ওয়াই ডোন ইউ লাইক হিম সো নো আনসার আই ডোন্ট লাইক হিম তো কারণ হলো যে এর মধ্যে অনেক অকল্যাণ রয়েছে আবার কল্যাণও রয়েছে কিন্তু এই অকল্যাণ গুলোকে সবকিছু একটা না একটা অভাব দিয়ে তাকে আল্লাহর দিকে সবসময় তাবাজ করে রেখেছেন প্রত্যেক মানুষকে একটা না একটা কষ্টের মধ্যে দিয়ে বুঝাতে চান যে ও বান্দা ও বান্দি তুমি আমার কাছে আসো আমার কাছে হাত তুলে মোনাজাত করো শেষ আল্লাহ আল্লাহতালা যখন নিচের আসমানে নেমে আসেন তখন জিজ্ঞেস করেন হালমিন মুস্তাগফিরিন মুস্তাফরিন কেউ কে আছো যে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। হালমিন আর জুকো যদি তোমাদের মধ্যে এমন কোনো থাকে যে অভাবে পড়েছ রিজিক চাচ্ছ আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দান করব সুন্দর কথা হালমিন মারিয়ে তোমাদের মধ্যে কি কেউ রুগী আছো আমার কাছে রোগের সেফা চাও আমি তোমাকে রোগের সেফা দেব। এইভাবে কিন্তু আল্লাহ আল্লাহালা আমাদেরকে অনেক দুর্বলতা দিয়ে অনেক অপূর্ণতা দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে নীত করেন আল্লাহর কাছে আমাদেরকে আমাদেরকে আকুতি সহকারে তার কাছে দোয়া করার জন্য বলেন আল্লাহ রসুল সাল্লাহাম মাঝে মাঝে কানতেন আশা সিদ্দিকার দল্লাহ তাল আনহা বলেন আমি যায় না হাত দিয়ে দেখতাম যে সেখানে কিছু এ আছে ভিজে যাচ্ছে ওটা আল্লাহ রসুলের চোখের পানিতে ওটা ভিজেছে আমি মাঝে মাঝে আল্লাহ রসুলের সাল্লাহামের পায়ে গোলালিতে হাত দিয়ে দেখতাম সেখানে ফেটে ফেটে গেছে সেখান থেকে মাঝে মাঝে রক্ত বের হতো কারণ তিনি দীর্ঘক্ষণ ধরে তা নামাজ পড়তেন আল্লাহ তালা দেওয়া এই যে বিপদ এবং কষ্ট এই ভাগ্যগুলোকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে মুসলিম মেয়েদের ব্যক্তিগত জীবনে আরেকটা জিনিস হওয়া দরকার সেটা হলো তাওবা করা আপনি বলবেন যে হুজুর আবর্তাউবা করব কেন আমি তো কোনো গুনার কাজ করিনি আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে কোনো গুণার কাজ করতেন বলে আপনার মনে হয় তিনি কিন্তু পুত পবিত্র ছিলেন এবং কোরআনে তাকে বলা হয়েছে যে আল্লাহ আপনাকে আগের এবং পিসের সমস্ত গুণা খাতা মাফ করে দিয়েছেন মা তাক আখার তোমার আগের যত গুণা আছে এবং পরের যত গুণা আছে সবগুলোকে আমি মানে মাফ করে দিয়েছি আল্লাহ তালা তাকে এরকম মাফ করে দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাম তিনি দিনে সত্তর বার কোনো কোনো রেওয়য়েতে আছে একশো বার তাও বা পড়তেন কতবার ইস্তেক কারণ হলো যে আমার চোখ দেওয়া হয়েছে যে চোখ দিয়ে আমি গুনার কাজ করি আমার কান দেওয়া হয়েছে যে কান দিয়ে আমি গোনার কথা শুনি আমার হাত দেওয়া হয়েছে যে হাত দিয়ে আমি গুনার কথা হয় টাইপ করি অথবা লিখি অথবা টাচ করি আমার পা দেওয়া হয়েছে যে গোনার কাজ করার জন্য কখনো হেঁটে হেঁটে যায় তাহলে এই গোনাগুলো হয়ে যায় যখন যখন আমি সকালবেলা উঠি তখন এই আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে একটা হাদিস আল্লাহ রসুল্লি এইভাবে বলেছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বলে দেখো আজকে যে দিনটা আসলো আজকের দিনটা তুমি হয়তো ধ্বংসও করতে পারো আমাদেরকে নিয়ে আবার তুমি ভালো কাজও করতে পারো তুমি ধ্বংসের দিকে যেও না এইভাবে আমাদের অঙ্গ বলে জানেন কেয়ামতের ময়দানে কি হবে যখন আমরা কেয়ামতের ময়দানে যাব তখন আমাদের আল্লাহ তালা আমাদের মুখটা আটকে দেবেন আমি আশ্চর্য হয়ে যাই মুখ আটকে দেবেন কেন কারণ আমি অনেক মানুষের সাথে কথা বলি তার কি অবস্থা যখন কেউ ভুল করেন জিজ্ঞেস করে যে আপনি এই কাজটা করলেন কেন তো বলে জানেন কেন করেছি আমার এই এই এই সমস্যা আছে এটা আমার জন্য জায়জ আছে এমনভাবে কথা বলেন তো আমি তো মনে করি যে আসলে তো তার জন্য জায়জই আছে এই জন্য আল্লাহ তালা জবানকে আটকে দেবেন জবানকে আটকে দিয়ে আমার এবং হাতগুলো কথা বলা শুরু করে দেবে। দেবেশু আর জুলুহম এবং তাদের পাগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে বিমা তারা যা কসব করেছে যা অর্জন করেছে কেমতের ময়দানে চামড়াগুলো কথা বলতে থাকবে তখন বান্দা বলবে যে আরে চামড়া তুমি কেন কথা বলতেছো তখন চামড়া বলবে যে আজকের দিনে আল্লাহ তালা আমাদের জবান খুলে দিয়েছেন তুমি এই চামড়া দিলে যে সমস্ত অন্যায় কাজ করেছো আল্লাহ তালা সেগুলো আমাদের বলতে থাকবেন আপনি যেখানে যেখানে দাঁড়িয়ে যেখানে যেখানে শুয়ে যেখানে যেখানে বসে এবং যে সমস্ত জায়গা চষে বেড়ে খারাপ কাজগুলো করেছেন সবগুলো বলবে আবার যেগুলো ভালো কাজ করেছেন সেগুলো কিন্তু এই জমিন বলতে থাকবে তাহলে আমরা রিপেন্টান হওয়া দরকার আমরা আল্লাহ করা আল্লাহ আর একটা কথা বলেন প্রবৃত্তির দাসী হয়েছ কখনো দুনিয়ার দাসী হয়েছ কখনো মানুষের দাসী হয়েছ কখনো মানুষের রাজার দাসী হয়েছ কিন্তু এখন তুমি আল্লাহর দাসী হয়ে যাও আল্লাহর জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করে দাও এটার বড় নামনা হলো বড় দিক হলো এই যে আপনি আপনার সমস্ত কাজগুলোকে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করুন আমরা আল্লাহ আল্লাহকে দেখতে চাই না ধরা ইলাহ না ধরা চেহারাগুলো সুন্দর হবে আমাদের দৃষ্টিগুলো আল্লাহ তালার দিকে যাবে এই জন্য আমরা এই আমল গুলো করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ইহ আসালাম আলাইকুম ও রহমতুলবরক उहीदारावाहिक दास गारोटा पुनः सम्प्रचार सकाल दसटाएल इसलिए অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজফার বিনসিমুজাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর णति आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग